অধ্যায় এক সোহতি পাথর আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষত করেন রসুল ইমান করেছেন ওই সকল বস্তু সম্পর্কে যা তার পালন পক্ষ থেকে তার উপর অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও সবাই ইমান রাখে আল্লাহর প্রতি তার ফেরাস্তাগুণের প্রতি তার কিতাব সমূহের প্রতি আর তার নবীগণের প্রতি তারা বলে আমরা তার নবীগণের মাঝে কোনো পার্থক্য করি না এবং তারা আরও বলে আমরা শুনেছি এবং কবুল করেছি আমরা আপনার নিকট ক্ষমা চাই ওহে আমাদের পালন কর্তা আমরা সকলেই আপনার নিকট প্রত্যাবর্তন করি সুরা বাকারা আয়াত দুশো যে ব্যক্তি আল্লাহর উপর তার ফেরাস্তাগণের উপর তার কিতাব সমূহের উপর এবং তার রসলগণের উপর ও কিয়ামত দিবসের উপর বিশ্বাস করবে না সে প্রথভষ্ট হয়ে বহুদূরে গিয়ে পড়বে সুরা নিসা আয়াত একশো ছত্রিশ হাদিসে জিব্রাহিলে উল্লেখ আছে হাজরত জিব্রাহিল আলাহ আসসাল্লাম আল্লাহতালার পক্ষ থেকে ছদ্মবেশে এসে নবী সালুল্লাহ আলাইস্লামকে জিজ্ঞাসা করলেন ইমান কাকে বলে যাভাবে নবী সাল্লাহ আলাই সাল্লাম বললেন ইমানের হাকিকত হলো তুমি মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করবে আল্লাহ আল্লাহতাল উপর তার ফেরাস্তাগুনের উপর আসমানি কিতাবসমূহের উপর আল্লাহ তাল নবী গুণের উপর কিয়ামদ্দীপুসের উপর এবং তাকদিরের ভালো মন্দ সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হওয়ার উপর সূত্র বুখারি খণ্ড এক পৃষ্ঠা বারো ও মুশকিল মিশকাত শরীফ খণ্ড এক পৃষ্ঠা এগারো উল্লেখিত আয়াত ও অত্যন্ত প্রসুদ্ধিত এই হাদিসটি এই মানে এর ভিত্তি এই মানে মুফাস্সালের মাধ্যমে এই কথাগুলোই স্বীকৃতি জানানো হয় এবং মনে প্রাণে বদ্মমূল বিশ্বাসের ঘোষণা করা হয়েছে আমি ইমান আনয়ন করলাম বা অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করলাম এক আল্লাহ আল্লাহতালাকে 2. दु फेरस्ण के तीन तर प्रतित सकल आसमानी कितने चार तर प्रेरित सकल नबी 5. दिवस के अर्थात समस्त विश्वजगत एक दिन शेष होता विश्वास करी छये विश्वास करी अर्थात जगते भलोमंद जा सब आल्ला सृष्ट तर पक्ष निर्धारित एवं मृत्यु पर क्या दिन पुनर्वर्जीवित होते हो अटल भावे विश्वास करी উল্লেখিত ষাটটি বিষয়ের মধ্যে সাত নং বিষয় পাঁচ নং বিষয়ের অন্তর্ভুক্ত একটি প্রশাখা তবে তার বিশেষ গুরুত্বের কারণে তাকে ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে এই বিষয়গুলো ই মানে বা মূল ভিত্তি ইমানের এই বিষয়গুলো ব্যাখ্যা সহকারে মনে প্রাণে বিশ্বাস করা জরুরি ইমানের এই সকল বুনিয়াদী বিষয়গুলো সামনে ব্যাখ্যা সহকারে পেশ করা হবে ইমানের সংজ্ঞা আল্লাহ তালার পক্ষ থেকে নবী সাল্লাহ আলাইসাল্লাম যত বিধান আহকাম হাসিল করেছেন এবং অকাট্য দলিল দ্বারা তা প্রমাণিত হয়েছে তার কোনো একটিকে বাদ না দিয়ে সবগুলোকে মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করা আল্লাহ তালার আদেশ নিষেধ সঠিকভাবে এবং পূর্ণভাবে আমল করার মাধ্যমে এই ইমান কামিল বা শক্তি হয় আর আল্লাহর আদেশ নিষেধ পালনে ত্রুটি করলে ইমান নাসেক বা দুর্বল হয়ে পড়ে এবং ইমানে নুন নষ্ট হয়ে যায় এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে এবং তবা না করলে আল্লাহ না করুন ইমান নষ্ট হয়ে যেতে পারে কুফরের সংজ্ঞা তালার পক্ষ থেকে নাবি সালাহসাল্লাম যদি বিধান আহকাম হাসিল করেছেন এবং অকাঠ্য দলিল দ্বারা তা প্রমাণিত হয়েছে তার কোনো বিষয় সম্বন্ধে অন্তরের সন্দেহ পোষণ করা তুচ্ছতাচ্ছিল্য করা ঠাট্টা মজা করা উল্লেখিত কাজের দ্বারা ইমান নষ্ট হয়ে গেলে তার পিছনে জীবনের সকল ইবাদত বন্দেকি ও আমল নষ্ট হয়ে যায় এবং বিবাহিত হলে তার বিবাহ বাতিল হয়ে আল্লাহ না এ অবস্থায় কারু হলে তার জন্য জরুরি হলো নতুনভাবে কালেমা পড়ে তবা ইস্তেকফার করে ইমান দোহরাইয়ে নিয়ে বিবাহ দোহরাই নেয়া কুফর এর প্রকার যদিও কুফরের বিভিন্ন প্রকার আছে তবে এর প্রত্যেকটি দ্বারা মানুষ ইমান হারা হয়ে কাফির ও বেঈমান হয়ে যায় সুতরাং এই সবগুলো থেকে বেঁচে থাকা ফরজ এক কুফরে ইনকার অন্তর এবং জমান উভয়ের মাধ্যমে দিনই বিষয় বা বিষয়সমূহ অস্বীকার করা যেমন মক্কার কাফির গণ করত দুই কুফরের যুহুদ। অন্তরে বিশ্বাস রাখা কিন্তু মুখে অস্বীকার করা যেমন মদিনার ইহুদিগণ করত তিন কুফরে এই নাদ অন্তরে দিনকে বিশ্বাস করা এবং মুখেও অস্বীকার করা কিন্তু ইসলামের হুকুম আহকামকে মান্য করে না অন্যান্য দিন বাতিল হয়ে গিয়েছে তার বিশ্বাস করে না যেমন আদম আদমশুমারির অনেক নামধারী মুসলমান যারা কখনো সহি দিনই পরিবেশে আসে না উল্লেখ্য উল্লেখিত তিনটির যে কোনো একটি পাওয়া গেলে তার ইমান চলে যাবে চার কুফরে দান বাহ্যিকভাবে দিনের সব কিছু স্বীকার করে কোনো বিষয়ে অস্বীকার করে না কিন্তু দিনের কোনো বিষয়ে এমন ব্যাখ্যা প্রদান করে যা উম্মতের ইজমা পরিপন্থী যেমন কাদিয়ানিগণ নিগন খতমে নবতের ভুল ব্যাখ্যা করে তাদের ভণ্ডনবীকে প্রমাণ করে তেমনি ভাবে কেউ এই দিনের অর্থ করেন হকুমতে ইসলামী এখান থেকে ইমানে মুফাসালে বর্ণিত বিষয়গুলো ব্যাখ্যা সহকারে পেশ করা হচ্ছে এক আল্লাহ আল্লাহতালার উপর ইমান তালার উপর ইমান আনো অর্থ এই কথা বিশ্বাস করা যে আল্লাহ এক অদ্বিতীয় ও অতুলনীয় তার কোনো প্রকার অংশ বা অংশীদার বা শরীর নেই তার কোনো কিছুর অভাব নেই তিনি সকলের সব অভাব পূরণকারী তিনি কারো পিতা নন পুত্রও নন তার সমতুল্য কেউই নেই একমাত্র তিনি সব সৃষ্টিকর্তা রক্ষাকর্তা ও পালনকর্তা কোনো জ্ঞান বা চক্ষু আল্লাহকে আয়ত্ত করতে পারে না তিনি চিরকাল আছেন এবং থাকবেন তিনি অনাদি ও অনন্ত আল্লাহ আল্লাহতালা ছাড়া আর কোনো মহমুদ নেই তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য সার আল্লাহ আল্লাহতালার বিষয়ে তিনটি কথা অবশ্যই মানতে হবে ক তিনি এক অদ্বিতীয় ও অতরণীয় তার কোনো শরীর নেই সৃষ্ট জীবের সাথে তার কোনো তুলনা হয় না খ তার অনেকগুলো অনাদি অনন্ত সিফাত বা গুণ আছে সেগুলো একমাত্র তার জন্যই নির্ধারিত সেসব গুণের মধ্যে অন্য কেউই শরীর নেই যেমন তিনি সৃষ্টিকর্তা ঋচিকদাতা হায়াত্মদাতা বিধানদাতা গায়েব সম্পর্কে সম্পূর্ণ অবগত তিনি চিরঞ্জীব তার মৃত্যু নেই অন্য সবকিছু ক্ষয়শীল ও ধ্বংসশীল কিন্তু তার ক্ষয় নেই ধ্বংসও নেই সব কিছুর উপর তার অধিপত্য প্রতিষ্ঠিত সব কিছুর উপর তার ক্ষমতা চলে আল্লাহ আল্লাহতালা কারো মুখাপেক্ষী নন সবই তার মুখাপেক্ষী তিনি সর্বশক্তিমান তিনি আগুনকে পানি এবং পানিকে আগুন করতে পারেন এই যে লক্ষ লক্ষ বছর ধরে আকাশ বাতাস চন্দ্র সূর্য ইত্যাদি বিদ্যমান তিনি হুকুম করলে মুহুর্তের মধ্যে এসব নাস্তানবোধ হয়ে যাবে তিনি সর্বজ্ঞ তিনি না জানেন এমন কোনো কিছুই নেই মনের মধ্যে যে ভাবনা বা কল্পনা উদয় হয় তাও তিনি জানেন তিনি সব কিছুই দেখেন এবং দেখছেন তিনি সবকিছুই দেখছেন সব কিছুই শুনছেন মৃধু আওয়াজ এমনকি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ আওয়াজও তিনি শুনতে পান গায়েবের বিষয় একমাত্র আল্লাহ তালায় যান তিনি ছাড়া আর কেউই গায়ব জানেন না এমনকি নবী রাসুল অলি আল্লাহতালাই একমাত্র হাজির নাজির তিনি ছাড়া আর কেউই হাজির নাজির নন এমনকি নবী অলিগন ও নন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন কোনো পীর ওয়ালি পয়গম্বর বা ফেরস্তা তার ইচ্ছাকে হ্রদ বা প্রতিহত করতে পারে না তিনি আদেশ ও নিষেধ জারি করেন তিনি একমাত্র বন্দীগীর উপযুক্ত তিনি নিবেদিত অন্য কেউই ইবাদতের যোগ্য হতে পারে না অন্য কারো ইবাদত বন্দীগী করা যায় না তার কোনো অংশীদার বা সহকর্মী বা উজির নাজির নেই তিনি এক কর্তৃত্বের অধিকারী তিনি সর্বোপরি বাদশাহ রাজাধীরাজ সবই দারবান্দা ও গুলাম তিনি বান্দাদের উপর বড়ই মেহরবান তিনি সব দৃষ্টুতি হতে পবিত্র তার মাঝে অধ কোনো রকম দুষ্টুতি নেই তার ক্রিয়াকর্ম আদেশ নিষেধ সবই ভালো ও মঙ্গলময় কোনো একটিতেও বিন্দুমাত্র অন্যায় বা দোষ নেই তিনি বিপদ আপদ দেন এবং বিপদ আপদ হতে উদ্ধার করেন অন্যকে কোনো প্রকার বিপদ আপদ হতে মুক্তি দিতে পারে না প্রকৃত সম্মান ও মর্যাদা তারই তিনি সকল সম্মান ও মর্যাদার অধিপতি তিনি প্রকৃত মহান একমাত্র তিনি নিজেকে নিজে বড় বলতে পারেন অদ্বিতীয় অন্য কারো এরকম বলার ক্ষমতা ও অধিকার নেই তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করবেন তিনি এমন দয়ালু যে দয়া করে অনেকের গুণাহ তিনি মাফ করে দেন তিনি ক্ষমাশীল পরম ক্ষমাশীল अत्य पर्रमशाली तर प्रभाव और प्रभुत् सकल कंतु तार कारो प्रभाव और प्रभुत्व चलेना बड़ई दाता समस्त जीवर और जब चेतन अवचेतन पदार्थर आहार तीन दान करें रुजर मालिक रुजि कमान तर हाथी जार रुजि कमाते इच्छा करें तर रुजि कम कर जार रुचि बाढ़ाते इच्छा करें बाढ़ दें কাউকে উচ্চপদস্থ বা অপদস্থ করার ক্ষমতা তারই হাতে তিনি যাকে ইচ্ছা সম্মান করেন আবার যাকে ইচ্ছা অপমানিত করেন এসবেই তারই ক্ষমতায় তারই এখিতারে অন্য কারো এতে কোনো রকম ক্ষমতা বা অধিকার নেই তিনি প্রত্যেকের যোগ্যতা অনুসারে যার জন্য যা ভালো মনে করেন তার জন্য তাই ব্যবস্থা করেন তাতে কারো কোনো প্রকার প্রতিবাদ করার অধিকার নেই তিনি ন্যায় পড়ান তার কোনো কাজে অন্যায় বা অত্যাচারের ল্যাসমাত্র নেই बड़ सहिष्णु अनेक किचू सह्य करें कत पापिष्टर नाफरमानी कर तरह पर कत रकम दोषारोपुधेबंत करो तिजिक जारी रेखे कदर छह गुणग्रज्यी उदार्जे तर आधो को प्रयोजन ना सका सत्ते मानुष इबादत बंदकी कर ले आदेश पालन कर ले बड़ी कदर करें सन्तुष्ट आशात रूपे पुरस्कार दान करें मेहरबान और दयालु जे निकट दरखास्त कर ले दा करनी मंजूर करें तरह भाण्डार अफुर भंडारे को भाव नहीं अना अनकाली सकल जीवजंतु और जति समूह आहार जोड़ दिए आसानी जीवन दान करनरत्न दान विद्या बुद्धि दान अदिकांत आखिरते असंख्य अगणित स्व और न्यामत दान कर किन्तु तर भाण्डार तबुओ बिंदुम्र कमी कमा तर कोज हिकमत और मंगल छाड़ा नंतु सब विषय सकलें बोझे आसे ना तरबित वशत कख ना बुझे दिल्ली दिले व मुखेबादे इमान नष्ट उचित नीति सब कर्म समाधानकारी बलार चेष्टा करबुसे कर्म साधन भार तर क़ुदरती हाथे न्यस्त सबकितर दिन पुनर्व सकल के जीवित करबें जीवनदान करें मृत्यु दें तर हाकिकत और सुरूपति जो कत असीम ता कारो बोझार क्षमता नहीं केवलम्रारिफात अर्थात गुणावली और कार्यवल द्वारा ही चिंते पर मानस पाप कर खाटी भावे तहबा कर तब ता कबुल करें जे शस्तर उपयुक्त तास्ती दिन हिदायत दें तर निद्रा नी समस्त विश्वजगतर रक्षण बेक्षण और तत्व बाधा आने बिंदुम्र क्लान हनना তিনি সমস্ত বিশ্বের লক্ষক এ পর্যন্ত আল্লাহ আল্লাহতালাকে চিনবার জন্যে তার কতগুলো সিফাতে কামালিয়াত অর্থাৎ মহৎ গুণাবলীর বর্ণনা দেওয়া হল এতদাতীত যত মহত গুণ আছে আল্লাহতালা দয় দ্বারা বিভূষিত ফলকথা এই যে সৎ ও মহত যত গুণ আছে অনাদিকাল যাবৎ সে সব আল্লাহতালার মধ্যে আছে এবং চিরকাল থাকবে কিন্তু কোনো দুষ্টুটির ল্যাসমাত্র তার মধ্যে নেই আল্লাহ তালার গুণ সম্বন্ধে কোরআন মাসিদে এবং হাদেশ শরীফে কোনো কোন জায়গায় এরূপ উল্লেখ আছে যে তিনি আশ্চর্যায়িত্ব হন হাসেন কথা বলেন দেখেন শুনেন। সিনহাসীন হন নিম্ন আসমানে অবতীর্ণ হন তার হাত বা মুখ ইত্যাদি আছে এসব ব্যাপারে কখনও বিভ্রান্তিতে পড়লে বা তর্ক বিতর্ক করতেনি সহজ সরলভাবে আমাদের আঁকিদা ও একইন এই রাখা উচিত যে আমাদের বা অন্য কোনো সৃষ্টজীবের মতো তার উঠা বসা বা হাত পাও নিশ্চয়ই নয় তবে কেমন তা আমাদের জ্ঞানের বাইরে প্রিয় ভ্রাতৃবৃন্দ সাবধান সাবধান যেন শয়তান ধোকা দিয়ে গোলকদাদায় না ফেলতে পারে ইয়াকি নিয়ে আকিদা ও অটল বিশ্বাস রাখবেন যে আমাদের বা অন্য কোনো সৃষ্টজীবের সাদৃশ্য হতে আল্লাহ আল্লাহতালা সম্পূর্ণ পবিত্র ও মহান সুবাহান ল এ দুনিয়াতে জাগ্রত অবস্থায় চর্মচোখে কেউই আল্লাহ তালাকে দেখতে পারেন কখনও পারবেও না তবে জাননাতে গিয়ে জান্নাতিরা আল্লাহ পাকের দ্বিদার লাভ করবে জাননাতে এটাই সর্বকৃষ্ট নিয়ামত হবে গ একমাত্র তিনি মাখলুকের ইবাদত বন্দেকি পাওয়ার উপযুক্ত আর কেউই ইবাদত পাওয়ার উপযুক্ত নয় আল্লাহ আল্লাহতালার উপর ইমান আনা অর্থ শুধু আল্লাহ আল্লাহতালার অস্তিত্ব স্বীকার করা নয় বরং অস্তিত্ব স্বীকার করার সাথে সাথে তার উপরোক্ত গুণবাচক কথাগুলো স্বীকার করাও জরুরি নয়তুবা আল্লাহ পাকের ওপর সম্পূর্ণরূপে ইমান আনা হবে না এবং সে ইমান গ্রহণযোগ্যও হবে না आल्लाफा गुणवाचक निरानबेटी नाम एक अत्यंत दयालु दू परम दयालु तीन अधिपति चार पवित्र पाँच शांतिमय छयता विधायक सत रक्षक आठ परमशाली नय शक्ति प्रयोग संशोधनकारी प्रबल दस महिमान्वित स्रष्टा बार उद्भावकर्ता त्रुटिहन स्रष्टा तर आकृतिदाता चौदो परम क्रमशील पंद्र महा पर षोलो महादाता सतर रिजिकदाता अठारो महाविजयी उन्नीस महाज्ञानी बीस संकुचनकारी एक सम्प्रसारणकार बतनकारी अवमाननारे तेईस उन्नयनकारी चौबीस सम्मानदाता पचिस अवमानकारी ছাব্বিশ সর্বশ্রোতা সাতাশ সাম্যক দ্রষ্টা আটাশ মীমাংসাকারী উনত্রিশ ন্যায়নিষ্ঠ তিরিশ সূক্ষ্মদর্শী একত্রিশ সর্বজ্ঞ বত্রিশ ধৈর্যশীল ৩৩, মহিমাময় চৌত্রিশ পরম ক্ষমাকারী ৩৫, গুণগ্রাহী ছত্রিশ সর্বোচ্চ সমাহীন অতি উচ্চ সাতত্রিশ সমাহান आठत महार्क्षक उनचलिस आहार्दाता चल्लिस हिसाब ग्रहणकारी एकचल्लिस महिमान्वित बयाल्लिस अनुग्रहकारी तेतालक्षणकारी चौचल्लिस कबुलकारी पैंतालिस सर्वविपी छिचल्लिस प्रज्ञामय सेमय आठचल्लिस गौरवमय ऊनपंचनरुत्थानकारी पंच प्रत्यक्षकारी एकान्न सत्य प्रकाशक हक बावान्न कर्म विधायक तिप्पन्न शक्तिशाली चुवान्न दृढ़ता सम्पन्न पंचान्न अभिभावक छप्पन्न प्रशंसित सतान्न हिसाब ग्रहणकारी आठान्न आदि स्रष्टा ऊनाषाठ पुनः सृष्टिकारी षाट जीवनदाता एकषट्ठी मृत्युदाता बाषट चिरंजीव तेष्टि স্বপ্রতিষ্ঠ সংরক্ষণকারী চৌষট্টি প্রাপক তিনি যা চান তাই পান পঁয়ষট্টি মহান ছেষট্টি একক সাতষট্টি এক অদ্বিতীয় আটষট্টি অনপেক্ষ উনসত্তর শক্তিশালী সত্তর ক্ষমতাশালী একাত্তর অগ্রবর্তীকারী বাহাত্তর পশ্চাতবর্তিকারী তিয়াত্তর সর্বপ্রথম অর্থাৎ অনাদি চুয়াত্তর শেষ অর্থাৎ অনন্ত পঁচাত্তর প্রকাশ্য গুপ্ত সত্তা, সাতাত্তর অধিপতি আটাত্তর সর্বোচ্চ মর্যাদাম উনাশি কৃপাময় আশি তবাকবুলকারী একাশি শাস্তিদাতা বিরাশি ক্ষমাকারী তিরাশি দয়ার্ধ চৌরাশি সর্বভৌম ক্ষমতার অধিকারী পঁচাশি মহিমাময়ী মহানুভব ছিয়াশি ন্যায়পরায়ণ সাতাশি একত্রকরণকারী অষ্টআশি অভাবমুক্ত উনানব্বই অভাবমোচনকারী নব্বই প্রতিরোধকারী একানব্বই ক্ষতির ক্ষমতাকারী বিরানব্বই কল্যাণকারী তিরানব্বই য্যোতিময় চৌরানব্বই পথ প্রদর্শক পঁচানব্বই নমুনা বিহীন সৃষ্টিকারী ছিয়ানব্বই চিরস্থায়ী সাতানব্বই স্বত্বাধিকারী আটানব্বই সত্যদর্শী নিরানব্বই ধৈর্যশীল পবিত্র কুরআনুল কারিমে এবং হাদিস গ্রন্থসমূহে এসবের বাইরেও আরও কিছু গুণবাচক নামের উল্লেখ পাওয়া যায় যেমন এক প্রতিপালক দুই নিয়ামতদানকারী তিন দাতা চার সত্যবাদী পাঁচ গোপনকারী পবিত্র কুরআনুল কারিমে এবং হাদিস গ্রন্থসমূহে সমূহে এসবের বাইরেও আরও কিছু গুণবাচক নামের উল্লেখ পাওয়া যায় ওপরে ওই পাঁচটি উল্লেখ করা হলো। আল আসমাউল হোসনার যথাযথ বাংলা অনুবাদ কিছুতেই হয়নি এখানে যে বাংলা অর্থ দেওয়া হয়েছে তাকে বল ইঙ্গিত মাত্র আল আসমাউল হোসনার মধ্যে থেকে কিছু সংখ্যক গুণাবলী আল্লাহর জন্য সত্ত্বাগত অনাদি অনন্ত ব্যাপক ও অসীম আর মানুষের জন্য এ সকল গুণ কেবল আল্লাহর দেওয়া অস্থায়ী এবং সীমিত দুই ফেরাস্তাগুণের উপর ইমান ফেরস্তাগুনের উপর ইমান আনার অর্থ হলো একথা বিশ্বাস করা যে মহান আল্লাহ এক ধরনের মাখলুককে নূরের দ্বারা সৃষ্টি করে তাদেরকে আমাদের চক্ষুর অন্তরালে রেখেছেন তাদেরকে ফেরাস্তা বলে তারা পুরুষ বা মহিলা কোনোটি নয় বরং তারা ভিন্ন ধরনের মখলুক অনেক ধরনের কাজ আল্লাহ আল্লাহতালা এদের উপর সপর্দ করে রেখেছেন যেমন নবী আলাহ্লামদের নিকট উহি আনান করা মেঘ পরিচালনা করা রূপ কবচ করা ন্যাকি বোধে লিখে রাখা ইত্যাদি তারা সম্পূর্ণ নিষ্ভাব তারা বিন্দুমাত্র আল্লাহর নাফরমানি করে না তারা আল্লাহর প্রিয় ও ফরমানবাদ বান্দা তাদের মধ্যে চারজন ফেরেস্তা যথা হজরত জিব্রাহীল সালাম হজরত মিকাইল আলহি সাল্লাম হজরত ইসরাহিফাল আলাই সাল্লাম এবং হজরত আজরাহল আলাইসাল্লাম অতি প্রসিদ্ধ জিন সম্বন্ধে আকিদা আরেক প্রকার জীবকে আল্লাহতালা আগুনের দ্বারা সৃষ্টি করে আমাদের চক্ষুর অগোচর করে রেখেছে তাদেরকে জিন বলে তাদের মধ্যে ভালো মন্দ সব রকম হয় তারা নারী পুরুষও বটে এবং তাদের সন্তানাদি হয় তাদের খানাপিনার প্রয়োজন হয় জিন মানুষের ওপর আছর করতে পারে তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধিত ও বড় দুষ্ট হচ্ছে ইবলিশিনদেরও হিসাব নিকাশ করা হবে একথা কুরআনের উল্লেখ আছে সুতরাং তা বিশ্বাস করা ইমানের অংশ তিন আল্লাহর প্রেরিত কিতাবসমূহের উপর ইমান আল্লাহতালা প্রেরিত কিতাবসমূহের উপর ইমান আনার অর্থ হলো এ কথা বিশ্বাস করা যে আল্লাহ মানব মানবজাতি ও জিনজাতির হৃদায়তের জন্যে ছোট বড় বহু কিতাব হজরত জিব্রাহিল আলাহ সাল্লামের মাধ্যমে পয়গাম্বর আলাই সাল্লামগণের উপর নাজিল করেছেন তারা সেসব কিতাবের দ্বারা নিজ নিজ উম্মতকে দিনের কথা শিখিয়েছেন উক্ত কিতাব সমূহের মধ্যে চারখানা কিতাব বেশি প্রসিদ্ধিত যা প্রসিদ্ধিত চারজন রাসুল আলাইসাল্লামগণ এর উপর নাজিল করা হয়েছে তার মধ্যে কুরআনুল করিম সর্বশেষ কিতাব এরপরে আর কোনো কিতাব নাজিল হবে না কিয়ামত পর্যন্ত কুরআনুল করিমের হুগুমি চলতে থাকবে পবিত্র কুরআনের কোন সুরাহ আয়াত এমনকি কোনো শব্দ হরকত নোক্তার মধ্যে এমনইভাবে অর্থের মাঝেও বিন্দুমাত্র পরিবর্তন পরিবর্ধন বা বিলুপ্তি আসেনি এবং কী আমদ পর্যন্ত আসাও সম্ভব নয় কারণ স্বয়ং আল্লাহতালা কুরআনের হেফাজতের ওয়াদা করেছেন এবং তা নিজের দায়িত্বে রেখেছেন অন্যান্য অন্য কিতাবগুলোকে বেদিন লোকেরা অনেক কিছু পরিবর্তন করে ফেলেছে কারণ আল্লাহ তালা দুনিয়াতে সেগুলো হেফাজতের ওয়াদা করেননি পবিত্র কুরআনের প্রতিটি সুরাহ প্রতিটি আয়াত প্রতিটি হরফ এমনকি প্রতিটি নোক্তা ও হরকতের প্রতি ইমান আনতে হবে কোনো একটি অস্বীকার করলে এই থাকবে না কাফের হয়ে যাবে কোরআন শরীফ ও তার ব্যাখ্যা হাদিস শরীফে তিনি দিন সম্বন্ধীয় সব কথার বর্ণনা দিয়েছেন কোনো অংশ গোপন রাখেন। সুতরাং এখন নতুন কোনো কথা বা প্রথা চালু করা দূরস্থ নয় দিনের ব্যাপারে এরূপ নতুন কথাকে ইলহাত বা বিদাহ বলে যা অত্যন্ত মারাত্মক গুণাহ ও প্রথগ্রস্ততা কোরআন হাদিসের মনে করা ব্যাখ্যা করা কুফুরিকার কোনো ফরজকে অস্বীকার করা কুফুরি কাজ তেমনিভাবে কোনো হালালকে হারাম মনে করা বা কোনো অকাট্য হারাম বা গুনাহকে হালাল হিসাবে বিশ্বাস করা কুফুরি এর দ্বারা ইমান চলে যায় চার নবীর আলাই হেমুসাল্লাম এর উপর ইমান নবিরাসুল আলাই হেমুসাল্লামের উপর ইমান আনার অর্থ এ কথা বিশ্বাস করা যে আল্লাহ আল্লাহতাল মানুষের হৃদায়তের জন্যে এবং তাদেরকে সঠিক পথ দেখাবার জন্যে সিওবান্ধাদের মধ্যে হতে বাছাই করে বহু সংখ্যক পয়গাম্বর এবং নবী রাসুল আলাইহিমুসাল্লাম মনোনীত করে দুনিয়াতে পাঠিয়েছেন যাতে করে মানুষ আল্লাহর সন্তুষ্টি হাসিল করে দুনিয়াতে কামায়াব হতে পারে এবং পরকালে দুজন থেকে মুক্তি লাভ করে পেহেস হাসিল করতে পারে পয়গাম্বরগণ সকলেই মাসুম বা নিষ্পাপ তারা কোনো প্রকার পাপ করেনি নবীগণ মানুষ তারা ক্ষুধা খোদার পুত্র নন ক্ষুধার রূপান্তর বা অবতার নন বরং তারা হলেন আল্লাহর প্রতিনিধি নবীগণ আল্লাহর বাণী ওপর পৌঁছে দিয়েছেন আল্লাহতালা তাদের সঠিক সংখ্যা কুরআনুল করিম বা নবী সাল্লাই সাল্লামে হাদিস শরীফে বর্ণনা করেননি কাজে নিশ্চিতভাবে তাদের সঠিক সংখ্যা কেউই বলতে পারে না একথা যদিও প্রসোধিত যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর দুনিয়াতে এসেছেন কিন্তু কোনো সহি হাদিস দ্বারা তা প্রমাণিত নয় শুধু এতটুকু বলা যায় যে বহু সংখ্যক পয়গাম্বর দুনিয়াতে এসেছেন আল্লাহ তাল হুকুমে তাদের দ্বারা অনেক অসাধারণ ও অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে ওইসব ঘটনাকে মজিজা বলে নবীগণের মোজিজাসমূহ বিশ্বাস করাও ইমানের অঙ্গ পয়গম্বর আলাইহমুসাল্লামগণের মধ্যে সর্বপ্রথম দুনিয়াতে আগমন করেছেন হজরত আদম আলাই আসাল্লাম এবং সর্বশেষ অথচ সর্বপ্রধান এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তাফা আহম্মদ মুস্তাবা সল্লাহু আলাই আসসাল্লাম তারপরে অন্য কেউই দুনিয়াতে নবী বারাসুল হিসাবে আগমন করেননি এবং করবেনও না হজরত ইসা আলাইহ মুসাল্লাম কিয়ামতের পূর্বে যদিও আগমন করবেন কিন্তু তিনি তো পূর্বেই নবী ছিলেন নতুন নবী হিসেবে তিনি আগমন করবেন না আমাদের নবী খাতামুন নাবীন বা শেষ নবী তারপরে নতুনভাবে আর কোনো নবী আসবেন না তারপর আসল বা ছায়া কোনোরূপ নাবী নেই বরং তার আগমনের মাধ্যমে নবের দরজা বন্ধ হয়ে গেছে আমাদের নবী নব প্রাপ্তির পর থেকে কেয়ামত পর্যন্ত সমগ্র পৃথিবীতে যত জিন বা ইনসান ছিল আছে এবং সৃষ্টি হবে সকলের জন্যই তিনি নবী সুতরাং কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীতে একমাত্র তারই হুকুম এবং তরিকা সকলের মুক্তি ও নাজাতের জন্য অদ্বিতীয় পথ হিসেবে বহাল থাকবে অন্য কোনো ধর্ম তরিকা বা ইস তার অনুসরণ কাউকে আল্লাহর দরবারে কামিয়াবি করতে পারবে না আমাদের নবীর পরে অন্য কেউই নবী হয়েছেন বা নবী হবেন বলে বিশ্বাস করলে তার ইমান নষ্ট হয়ে যাবে তেমনি ভাবে কেউই নতুন নবী হওয়ার দাবি করলে বা তার অনুসরণ করলে সেও কাফির বললে গণ্য হবে হজরত ইসা আল্লাহ সাল্লাম এখনও আসমানে জীবিত আছেন তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন ইহা সত্য কুরআন হাদিসে প্রমাণিত তাই ইহা বিশ্বাস করতে হবে অন্যথায় ইমান থাকবে না তিনি কিয়ামতের পূর্বে আসমান থেকে জমিনে অবতরণ করবেন আমাদের নবীর অনুসারী হবেন হজরত ইসা আল্লাহসাল্লামের ব্যাপারে পুত্রবাদ ও কর্তৃত্বর বিশ্বাস কুফুরি দুনিয়াতে যত পাইগাম্বরে এসেছেন সকলেই আমাদের মননীয় ও ভক্তির পাত্র তারা সকলেই আল্লাহর হুকুম প্রচার করেছেন তাদের মধ্যে পরস্পরে কোনো বিরোধ ছিল না সকলেই পরস্পর ভাই ভাই ছিলেন হ্যাঁ আল্লাহতালা অবশ্য হিকমতের কারণে বিভিন্ন সময় বিভিন্ন হকম জারি করেছেন আর এই সামান্য ভিন্নতা শুধু আমলের ব্যাপারে ইমান আঁকিদার ব্যাপারে নয় ইমানসমূহ আদি হতে অন্ত পর্যন্ত চিরকাল এক আঁকিদার মধ্যে কোনো প্রকার রদবোতল বা পরিবর্তন হয়নি আর হবেও না পৈগাম সকলেই কামিল ছিলেন না কিস বা অসম্পূর্ণ ছিলেন না অবশ্য তাদের মধ্যে কার মর্যাদা ছিল বেশি কার মর্যাদা ছিল তুলনামূলকভাবে কম সকল নবী নিচ নিচু কবরে জীবিত আছে এই জন্য নবীগণকে হায়াতুল নবী বলা হয় উল্লেখ্য যে আমাদের নবী সাল্লাই সালামের মর্তবা সর্বাপেক্ষা বেশি তাই বলে নবীগণের মধ্যে তুলনা করে একজনকে বড় এবং একজনকে হ্যাওয়া বা ছোট করে দেখানোর বা বর্ণনা করা নিষেধ নবী সাল আলাই সালামের সমস্ত কথা মেনে নেওয়া জরুরি তার একটি কথাও অবিশ্বাস করলে বা সে সম্পর্কে সন্দেহ পোষণ করলে কিংবা তা নিয়ে হাসি করলে বা দোষ বের করলে ইমান নষ্ট হয়ে যাবে ইমান জন্যে আমাদের নবী সাল আলাইসাল্লামের স্বশরীরে জাগ্রত অবস্থায় মিরাজ ভ্রমণের কথা বিশ্বাস করাও জরুরি যে মিরাজ বিশ্বাস করে সেই সে তার ইমান নষ্ট হয়ে গেছে সাহাবির পরিচিতি যেসব মুসলমান আমাদের নবী হজরত মোহাম্মদ সালাহু আলাইসাল্লামকে স্বচক্ষকে দেখেছেন এবং ইমানের হালতে ইন্তিকাল করেছেন তাদেরকে সাহাবি বলা হয় সাহাবিগণের সকল ফজিলতের কথা কুরআন আদিসে এসেছে সমস্ত সাহাবি রাদহ আনহঙ্গনের সাথে মহাবত রাখা এবং তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা পোষণ করা আমাদের একান্ত কর্তব্য তাদের কাউকে মন্দ বলা আমাদের জন্য সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিষেধ সাহাবিগণ যদিও মাসুম বা নিষ্পাপ নন কিন্তু তারা মাগফুর বা ক্ষমাপ্রাপ্ত সুতরাং পরবর্তী লোকেদের জন্য তাদের সমালোচনা করার কোনো অধিকার নেই তারা সমালোচনার ঊর্ধ্বে তারা সকলেই আদিল অর্থাৎ নির্ভরযোগ্য সত্যবাদী এবং সত্যের মাপকাঠি তাদের চর্চা করা হারাম এবং ইমান বিধ্বংসী কাজ আকিদাত তোহাবি কিতাবে উল্লেখ আছে সাহাবিগুণের প্রতি মহাব্বত ভক্তি রাখা দিনদাহারী ও ইমানধারী বা দিনের ও ইমানের পূর্ণতা আর তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা বা তাদের বিরূপ সমালোচনা করা কুফুরি মুনাফিকি এবং শরীয়াতের সীমার সুস্পষ্ট লঙ্ঘন সমস্ত সাহাবিগণের মাঝে চারজন সর্বপ্রধান ते मध्य प्रथम हम्चन हज़रत आबूबक्कर सिद्दिक रजिहनी सर्वप्रथम खलिफा ए समस्त उम्मतर मध्य श्रेष्ठ द्वित खलिफा हज़रतमर फारूक रदिउल्लाह आन तृत्य खलिफा हजरत ओस्मान गनी रदिउल्लाह आन चतुर्थ खलिफा हज़रत आली रदिउल्लाहू आन सक सहबाई क्राम बेपे अल्लाह तला चिर सन्तुष्टिर सुसंबाद दिए विशेषकर महानबी सल्लाह सल्लम दस जन सहब नाम उल्लेख कर दस जन के अशराए मुबारा বা সুসংবাদপ্রাপ্ত দশজন বলা হয় তারা হলেন এক হজরত আবু বকর রাজিউল্লাহ আনহ দুই হজরত ওমর ফারুক রাজিউল্লাহ আনহ তিন হজরত উসমান রাজিউল্লাহ আনহ 4 হজরত আলী রদিয়াল আনহ 5 হজরত তালহা রাজ আনহু ছয় হজরত জুবাইর রাজিউল্লাহ আনহ সাত হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজিউল্লাহ আনহি 8 হজরত সাদ ইবনে আবি ওয়াকাস রদিউল্লাহ আনহি নয় সাইদ ইবনে জদ রদিউল্লাহু আনহম দশ হজরত আবু উবায়দাহ ইবনে জর্রাহ রদিউল্লাহু আনী আলহি আসাল্লাম এর বিবি ও আউলাদ সম্বন্ধে আকিদা নবী সাল আলহিহসাল্লামের বিবি ও আহ আউলাদ রদাহ আনহমগণের বিশেষভাবে তাজিম করা উম্মতের জন্য ওয়াজিব রসুল সালু আলহিহসাল্লাম এর আউলাদগণের মধ্যে হজরত ফাতেমা রাদিউল্লাহ আনহা এবং বেবিগণের মধ্যে হজরত খাদিজা রাজিউল্লাহ আনহা ও আয়সা রাজিউল্লাহ আল্লাহের মর্যাদা সবচেয়ে বেশি ওলি বুজুর্গণের সম্বন্ধে আঁকিদা ওলি বুজুর্গণের কারামত সত্য কিন্তু ওলি বুজুর্গণ যত বড়ই হোক না কেন তারা নবীরাসুল আলহ সাল্লাম দূরের কথা একজন সাধারণ সাহাবের সমতুল্য হতে পারে না অবশ্য হক্কানি পীরমাসাহিক ও ঐলাম কিরাম যেহেতু নবী সাল্লাই সালামের ওয়ারিশ এবং দিনের ধারকবাহক সুতরাং তাদের প্রতি ভক্তিশব্দ রাখা তাদের সংগলাপ করা এবং তাদের প্রতি বিদ্বেষ না রাখা সকল মুসলমানের জন্যে জরুরি দিনের খাদিম হিসাবে তাদেরকে হেওয়া করা কিংবা গালি দেওয়া কফুরি কাজ মানুষ যতই খোদার পেয়ারা হোক হুশ জ্ঞান থাকতে শরিয়াতের হুকুম আহকামের পাবন্দি অবশ্যই তাকে করতে হবে নামাজ রোজা হজ জাগাত কখনো মাফ হবে না এমনইভাবে মদ খাওয়া গান বাদ্য করা পরস্ত্রীর দর্শন এবং স্পর্শ করা কখনো তার জন্যে জাইজ হবে না হারাম বস্তুসমূহ হারামই থাকবে এবং হারাম কাজ করে বা ফরজ বন্দকে ছেড়ে দিয়ে কেউই কখনো আল্লাহর অলি হতে পারে না পাঁচ কিয়ামত দিবসের উপর ইমান কিয়ামত দিবসের উপর ইমান আনার অর্থ কোরআন ও হাদিসে কিয়ামতের যতগুলো নিদর্শন বর্ণিত হয়েছে তা নিশ্চয়ই ঘটবে ধীরভাবে এই কথা বিশ্বাস করা যেমন বিশ্বাস করা যে ইমাম মাহাদি রহিমল্লাহ আবির্ভাব হবেন তিনি অত্যন্ত ন্যায়পরায়ণতার সাথে বাদশাহী করবেন কানাদার জাল অনেক অনেক ফিতনাফাস করবে তাকে খতম করার জন্যে হজরত ইসা সালাম আসমান থেকে অবতীর্ণ হবেন এবং তাকে বোধ করবেন ইয়াজুজ মাজুজ অতি শক্তিশালী পথভ্রস্ত শ্রেণির মানুষ তারা দুনিয়াতে ফিতনাফাস ছড়িয়ে দেবে তারপর আল্লাহর গজবে তারা ধ্বংস হয়ে যাবে দাব্বাতুল আর্থ নামক এক আশ্চর্য জানোয়ার পৃথিবীতে জাহির হবে এবং মানুষের সাথে কথা বলবে কেয়ামতে পূর্বে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে তাওবার দরজা বন্ধ হয়ে যাবে এবং কোরআনুল করিম উঠিয়ে নেওয়া হবে এ ধরনের আরও অনেক ঘটনা ঘটবে তারপরে কিছু মধ্যে সমস্ত মুমিনগণ মারা যাবেন এবং সমস্ত দুনিয়া কাফিরদের দ্বারা ভরে যাবে আর তাদের উপর কেয়ামত কায়েম হবে সার কথা কেয়ামতের সকল নিদর্শন যখন পূর্ণ হবে তখন আল্লাহর নির্দেশে হজরত ইসরাফিল আল্লাহ সাল্লাম সিংহায় ফু দিবেন তাতে কতিপয় জিনিস ব্যতীত সব ধ্বংস হয়ে যাবে আসমান চূর্ণবিচূর্ণ হয়ে যাবে সমস্ত জীবজন্তু মরে যাবে যারা পূর্বে মারা গেছে তাদের রূহ বেহস হয়ে যাবে অনেক দিন এ অবস্থায় অতিবাহিত হবে আল্লাহর নির্দেশে তারপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে তাতে সমস্ত আমল আবার জীবিত হয়ে উঠবে এবং কেয়ামতের ময়দানে সকলে একত্রিত হবে কেয়ামতের দিন সূর্য অতি নিকটে চলে আসবে ফলে মানুষের খুব কষ্ট হবে কষ্ট দূর করার জন্যে লোকেরা হজরত আলম আলহিসাল্লাম থেকে শুরু করে বড় বড় নবী নবী আলহিমুসাল্লামগণের নিকট সুপারিশের জন্য যাবে কিন্তু কেউ সুপারিশ করার সাহস পাবেন অবশেষে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাফা হাতে হিসাব নিকাশ শুরু হবে মিজানের মাধ্যমে নেকিবোধের হিসাব হবে অনেকে বিনা হিসাবেই ব্যস্ত চলে যাবে আবার অনেকে বিনা হিসেবে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে হিসেবের পর নেককারদের ডান এবং বধকারদের বাম হাতে আমলন দেওয়া হবে সেদিন জাহান্নামের উপরে অবস্থিত ওলসিরাতের উপর দিয়ে সকলকে পার হতে হবে নেককার লোকেরা তা দ্রুত পার হয়ে যাবে কিন্তু বৎকার লোকেরা পার হওয়ার সময় তুলসিরাতের নিচে অবস্থিত দুজকের মধ্যে পড়ে যাবে সেই কঠিন দিনে আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম ওম্মদদেরকে হাউজে কাউসারের শরবত পান করাবেন তা এমন তৃপ্তিকর হবে যা পান করার পর পিপাসার নামমাত্র আর থাকবে না জাহার নামের মাঝে ভয়ানক অগ্নিকুণ্ড সহ বিভিন্ন রকম শাস্তির উপকরণ মহান আল্লাহ পূর্ব থেকে সৃষ্টি করে রেখেছেন যার মধ্যে বিন্দুমাত্র ইমান আছে সে যত বড় পাপই হোক না কেন শিও পাপের শাস্তি ভোগ করে তারপর নবী আলাহি মুসাল্লামগণ কিংবা অন্যদের সুপারিশে দুজক থেকে মুক্তি লাভ করে কোনো এক সময় বেহেসতে প্রবেশ করবে আর যারা কুফরি করেছে বা শিরখ করছে তারা যদি দুনিয়াতে অনেক ভালো কাজও করে তথাপি তারা কখনও কিছুতেই দুজক হতে মুক্তি পাবে না দুজনীদের কখনো মৃত্যু আসবে না তারা চিরকাল শাস্তি ভোগ করতে থাকবে এবং তাদের কোনো আশাকাঙ্ক্ষা পূর্ণ হবে না নেই নেয় ব্যহেস্তকেও আল্লাহতালা পূর্ব হতে সৃষ্টি করে রেখেছেন সেখানে ন্যাক লোকেদের জন্য অগণিত ও অকল্পনীয় শান্তির সামগ্রী ও নেয়ামত মজুদ আছে যে একবার ব্যহেস্তে যাবে তার আর কখনও ভয় বা ভাবনা থাকবে না এবং কোনো দিন তাকে ব্যহেজ থেকে বের করা হবে না বরং চিরকাল সেখানে জীবিত অবস্থায় তাকে সুখ শান্তি ভোগ করতে থাকবে ব্যহেস্তের সকল নেয়ামতের মধ্যে আল্লাহ আল্লাহতালার দিদার এবং দর্শন লাভ সর্বশ্রেষ্ঠ ও সর্বাপেক্ষা উৎকৃষ্ট নিয়ামত যদিও দুনিয়াতে জাগ্রত অবস্থায় চর্মচোকে কেউ আল্লাহ তালাকে দেখতে পাবে না কিন্তু মুমিনগণ্ড ব্যাস্তের মধ্যে আল্লাহ তালার দিদার লাভের ধন্য হবে ব্যয়স্তর মধ্যে বাগবাগিচা বালাখানা হুর গিলমান বিভিন্ন রকম নাহর ও নানা রকম অকল্পনীয় সুস্বাদু খাদ্য সামগ্রী সর্বদা মজুত থাকবে জান্নাতিদের দিলের কোনো নেয়ামত ভোগ করার ইচ্ছা হওয়ার সাথে সাথে তা পূর্ণ হবে দুনিয়াতে কাউকে নিশ্চিতভাবে জান্নাতি বা জাহান্নামী বলা যাবে না অবশ্য কুরআন হাদিসে যাদের নাম দিয়ে জান্নাতি বা জাহান্নামী বলা হয়েছে তাদের ব্যাপারে বলা যাবে তবে কারোর ভালো আমল বা ভালো আখলাখ দেখে তাকে ভালো করা উচিত ছয় তাকে দিনের উপর ই মান তাকে দিনের উপর ই অর্থ হচ্ছে মনে প্রাণে অটল বিশ্বাস রাখতে হবে যে সমগ্র সৃষ্টি জগতের ভালো বা মন্দ যা কিছু হয় সবই আল্লাহতালা পূর্ব থেকে জানেন লহে মাহফুজে তা লিখিয়ে তো রেখেছেন এবং তিনি যেমন জানেন তেমনই হয় তার মধ্যে কোনো ব্যতিক্রম হয় না আল্লাহই সব কিছুর সৃষ্টিকর্তা তার ক্ষমতা সর্বব্যাপী তার ক্ষমতা ছিন্ন করে বের হতে পারে এমন কেউই নেই তিনি সর্বজ্ঞ আদি অন্ত সব কিছুই তিনি সঠিকভাবে জানেন মানুষকে আল্লাহ ভালো মন্দ বুঝবার এবং কাজ করার ক্ষমতা দান করেছেন এবং ইচ্ছাশক্তিও দান করেছেন তার দ্বারা নিজ ক্ষমতায় নিজ ইচ্ছায় সে পাপ ও কাজ করে পাপ কাজ করলে আল্লাহ আল্লাহতালা অসন্তুষ্ট হন এবং কাজ করলে সন্তুষ্ট হন কাজ করা ভিন্ন কথা আর সৃষ্টি করা ভিন্ন কথা সৃষ্টিত সব কিছুই আল্লাহ তালা করেন কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করার ক্ষমতা আল্লাহ আল্লাহতালা মানুষকে দান করেছেন মানুষ জীবনভর যতই ভালো বা মন্দ থাকুক না কেন যে অবস্থায় তার ইন্তিক হবে সেই হিসাবে শাস্তি বা শান্তি পাবে যেমন এক ব্যক্তি সারা জীবন মমিন ছিল কিন্তু মাহতির পূর্বে ইচ্ছাপূর্বক কুফুরি বা সিরকি কথা বলল বা ইমান বিরোধী কাজ করল তাহলে সে কাফির সাব্যস্ত হবে সুতরাং দিলের মধ্যে আল্লাহর রহমতের আশা ও গজবের বয় রাখা জরুরি आल्ला मानुषर असाध्य कोकुम करें जाचु आदेश करषेध कर सब ही बंदार आयत् और इक्तिहारे आल्लापर कोचु कर वजीब ना जहा किच दान करें सब ही रहमत और मेहरबानी मात्र तरह कारो कूप दबी हुकुम किंबा करतृत्व चलेना छोटो होते छोटो गुणार कारण शस्ति दीते बड़ो बड़ पाप मार्जना करते सब ही इच्छाधीन का दो चोखे दिल সেটা ইনসাফ আর কাউকে জান্নাতে প্রবেশ করলে সেটা তার রহমত আপত্তি করার অধিকার কারো সাত মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ইমান মৃত্যুর পর পুনরাজ্জীবিত হওয়ার উপর ইমান আনার অর্থ হচ্ছে আমাদের বর্তমান জীবন পরীক্ষার নিমিত্ত মৃত্যুর পর মহান আল্লাহ আমাদেরকে পুনরাজ্জীবিত করে এই জীবনের সকল বিষয়ের হিসাব নেবেন মৃত্যুর পর একটি রয়েছে কবরের সাময়িক ফলবুখের বা জাখি জিন্দিগি তার পরবর্তীতে কিয়ামত সমৃদ্ধ হওয়ার পর আসবে পরকালেই আসল জিন্দগি পূর্ণাঙ্গ হিসাব কিতাবের পর বান্দার জন্য নির্ধারণ হবে বেহস্ত বা দুজকের সেই অনন্ত জিন্দেগি কিয়ামতের পূর্বেই মনকার নাকিরের প্রশ্নোত্তরের পর কবরের ভিতরে ন্যাককারদের জন্যে শান্তি ও আরামের ব্যবস্থা করা হয় এবং বধকারদের জন্যে আজাব শুরু হয়ে যায় কবর দ্বারা উল্লেখ্য আলমে বারজাক অর্থাৎ দুনিয়া ও আখিরাদের জিন্দগির মধ্যবর্তী জিন্দেগি সকল মানুষ ইন্তিকালের পর সেখানেই পৌঁছে যায় তাই তাকে কবর দেওয়া হোক বা হোক অনেকে ভাগ বা কোনো হিংস্র পানি খেয়ে ফেললে কতককে আগুনে জ্বালানো হয় তারাও সেখানে উপস্থিত হয় কবর বলে মূলত এই জগৎকেই বুঝানো হয় ন্যাকলোকেদের জন্য কবর জান্নাত বা ব্যহাস্তের একটা অংশ হয়ে যায় তারা সেখানে আরামের সাথে অবস্থান করতে থাকে মৃত ব্যক্তির জন্য দোয়া করলে বা কিছু সাতকা করলে সে তা খুশি হয় এবং তাতে তার বড়ই উপকার হয় উল্লেখ্য এই মানে মুফাসালে এই অংশটি ভিন্ন কোনো বিষয় নয় বরং পাঁচ নং বিষয় অর্থাৎ কিয়ামতের উপর ইমান আনার একটি স্তর কিন্তু বিষয়টি জটিল ও সূক্ষ্ম হওয়ার কারণে ভালোভাবে বোঝানোর লক্ষ্যে আলাদা ধারার মাধ্যমে উল্লেখ করা হয়েছে এই হল সহি ইমানের সাতটি আরকান এবং তার কিছুটা ব্যাখ্যা ও তাফসির যে কোনো ব্যক্তি এসব কথার সবগুলোকে মনে প্রাণে বিশ্বাস করবে মুখে স্বীকার করবে এবং এগুলোর দাবি অনুযায়ী আমলে সালিহা করবে কোরআন ও সন্ন্যাস দৃষ্টিতে তাকে বলা হবে পরিপূর্ণ মমিন ও মুসলিম আল্লাহতালার ওয়াদা যে তাকে দুনিয়াতে বা যাখে ও আখিরাতে ইজ্জত ও শান্তির মাধ্যমে রাখবেন তাকে সকল প্রকার আজাব গজব ও কষ্ট প্যারেশানি থেকে হেফাজত করবেন কেয়ামতের দিন দুর্যোগ থেকে হেফাজত করে তাকে আল্লাহ পূর্ণ সন্তুষ্টির সংবাদসহ মহাসুখের আবাস ও আনন্দের জান্নাত দান করবেন আর যে ব্যক্তি উল্লেখিত কথাগুলোর সবগুলো মনে প্রাণে বিশ্বাস করে কিন্তু অলসতা বা গাফলীতির কারণে কথাগুলোর দাবির উপর আমল করে না বা আংশিকভাবে আমল করে তাকে শরীয়দের দৃষ্টিতে ফাসিক বা গুনগার মুমিন বলা হয় তার আল্লাহ আল্লাহতালা ইচ্ছা করলে মাফ করতে পারেন আর ইচ্ছা করলে তাকে আজাবও দিতে পারেন তবে সেই ব্যক্তি তার ইমানের বদগুলিতে অবশ্যই জান্নাতে যাবে সরাসরিও যেতে পারে অথবা তার অপরাধের শাস্তি ভোগ করার পর জান্নাতে যেতে পারে কিন্তু যে ব্যক্তি উক্ত বিষয়সমূহাকে অবিশ্বাস করবে অথবা এগুলো থেকে মাত্র কোনো একটি বিষয়কে অবিশ্বাস করবে কিংবা তাতে সন্দেহ পোষণ করবে অথবা তুচ্ছ তাচ্ছিল্য ও ঠাট্টা বিদ্রুপ করবে কিংবা এগুলোর মধ্যে কোনো দোষ বের করবে তার ইমান থাকবে না বরং সে কাফির বলে গণ্য হবে আর যদি পূর্ব থেকে মুসলমান থাকে তারপরে তার থেকে এ ধরনের অপরাধ প্রকাশ পায় তাহলে তাকে মুর্থাত বা দিন থেকেই বলা হবে যদিও সে মুসলমান হওয়ার দাবি করে অথবা যদিও সে পাঁচ বাক্ত নামাজ জামাতে পড়ে মাথায় টুপি ও মুখে দাঁড়িয়ে রাখে বা হজ উমরা পালন করে এসব আমল পরকালে তার কোনো কাজে আসবে না কারণ এই কাজগুলো ন্যাক আমল আর কেউ এই ন্যাক আমল করলেই সে মুমিন বলে গণ্য হয় না যেমন নাবীর সাল্লাহ আলাইসাল্লাম এর জামানায় অনেক মুনাফিক অর্থাৎ নিকৃষ্ট কাহফির ছিল তারা নাবীর সাল্লাহ আলাইহসাল্লামের সাথে সকল ন্যাক কাজে অংশগ্রহণ করতো এমনকি জিহাদেও শরিক হতো তারপরেও তারা মুমিন বলে গণ্য হয়নি। বস্তুত ইমান ভিন্ন জিনিস এবং আমল ভিন্ন জিনিস সহি ইমানের সাথে আমল দুনিয়া ও আখিরাতের ফায়দা পৌঁছায় আর আমল ব্যতীত শুধু ইমান ফায়দা দেয় না কারণ এমন ইমানদার জার্নিকট নিকট আমল নেই সেও কোনো এক সময় জান্নাতে প্রবেশ করবে কিন্তু ইমান ব্যতীত শুধু ন্যাক আমল দুনিয়াতে কিছু ফায়দা পৌঁছালেও যেমন তার সুনাম হয় বা ব্যবসা বৃদ্ধি পায় স্বাস্থ্য ভালো থাকে ইত্যাদি কিন্তু আখিরাতে ইমান ব্যতীত শুধু ন্যাক আমল কোনোই কাজে আসবে না এ সকল বিষয়ে স্পষ্টভাবে জানা থাকা জরুরি যাতে ফাসাদের যুগে ইমান রক্ষা করা সহজ হয় হাদিস শরীফে আছে ফিতনার জামানায় অনেক মানুষ সকালে মমিন থাকবে বিকালে কাফির হয়ে যাবে सूत्र तिरमेजी शरीफ खंड दुई पृष्टा तेताल मुसलिम शरीफ खंड एक पृष्टा पचहत्तर अर्थात लोकमे दिन शिखबेना पखणी उलाम सम्पर्क रखबेना अपरदी के बददीनर शैलाभ व्यापकभवे प्रभावित हो दिन नामे कुफर और शिक्के प्रचार कर तक मानस ना बोझे कुफर के दिन मना ग्रहण कर काफिर हो जाए आल्ला सकल के हिफत करूँ हम এখন দেখতে হবে এসব সহি আঁকিদা ও বিশ্বাস মুসলমানগণ কতটুকু ধরে রেখেছে এবং কতটুকুর মধ্যে পরিবর্তন সাধন করে সহি আঁকিদাকে বিগড়িয়ে ফেলেছে এই পর্যায়ে মুসলিম সমাজে প্রচলিত ভ্রান্ত আঁকিদাসমূহ বর্ণনার আশা রাখি তবে তার পূর্বে ইমানের বিবরণ আর সব স্তরে উপলব্ধির জন্যে ইমানের সাতাত্তর শাখার বর্ণনা করা হচ্ছে